আব্দুল আজিজ রহমতুল্লা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আনাস সদিল্লাহ তালাহুকে জিজ্ঞেস করা হলো। আপনি রসুন সম্পর্কে নাবিসাল্লাস্লাম এর নিকট হতে কি শুনেছেন তিনি বললেন যে ব্যক্তি তা খাবে সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে এ কথা শুনেছি